চতুর্িংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর কীর্তনানন্দে কীর্তনিয়া দলবলের সহহিত উপস্থিত ঘরের মাঝখানে বসিয়া আছে ঠাকুরের ইঙ্গিত হইলেই কীর্তন আরম্ভ হয় ঠাকুর অনুমতি দিলেন রাম শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন আপনি বলুন এরা কি গাইবে শ্রীরামকৃষ্ণ বললেন আমি কি বলবো? একটু চিন্তা করিয়া বলিলেন আচ্ছা अनुरग कीर्तनियाग अरे मोर गोरा द्वीजमणी राधा राधा बोली कान्दे लोटाय राधा नाम जपे गोरा परम जतने सुरधनी धारा बहे अरुण नयने खने खने गोरा अंग भूमि गरी जाय। राधा नाम बोलि क्षण क्षणे मूर्छाय কে পুরল তনু গদগদ গদ বল বাসু কহে গোরা কেন এত উতরল কীর্তন চলিতে লাগিল যমুনা তটে প্রথম কৃষ্ণ দর্শন অবধি শ্রীমতির অবস্থা সখীগণ বলিতেছেন ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় মন উচাটন নিশ্বাস সঘন কদম্ব কাননে চায় রাই এমন কেন হইল গুরুদুরুজন ভয় নাহে মন কোথা কি দেব পাইল সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে বসি বসি থাকি উঠায়ে চমকি ভূষণ খসিয়া পড়ে বয়সে কিশোরী রাজার কুমারী তাহে কুলবধূ বালা কিবা বা অভিলাষে আছয়ে লালসে না বুঝি তার ছলা তাহারে চরিতে হেন বুঝি চিতে হাত বাড়াইল চান্দে দাস কয় করি অনু নয় ঠেকেছে কালিয়া ফান্দে কীর্তন চলিতে লাগিল শ্রীমতিকে সুখীগ বলিতেছেন কহ কহ সুবোদনী রাধে কি তুর হইল বিয়াধে কেন তোরে আনো মন দেখি কাহে নখে খিতি তলে লিখি হেমকান্তি ঝামর হইল রাঙাবাস খসিয়া পড়িল আখি যুগ অরুণ হইল মুখপদ্য শুকাইয়া গেল এমন হইল কি লাগিয়া না কহিলে ফাটি যায় হিয়া এত শুনি কহে ধনী রাই শ্রী যদু নন্দন মুখ চাই কীর্তনিয়া আবার গাইল শ্রীমতী বংশীধ্বনি শুনিয়া পাগলের ন্যায় হইয়াছেন প্রতিশ্রীমতির কদম্বের বনে থাকে কোন ধরমে করিল পাগলি পাড়া চিত স্থির নহে সোয়াশ নয়নে বহয়ে ধারা কি জানি কেমন से कौ जन एमन शबद कर ना देखी ताहारे हृदय ना पारि घरेण ना धरे कण कणे दर्शन आसे जबहू देखिबे पराण पाइबे कहए उद्धव दासे गान चलित लगिल श्रीमतर कृष्ण दर्शन जन्ण बैकुल हईया श्रीमती बलते কহিলে শুনিনু অপরূপ ধনী কদম্ব কানন হইতে তারপর দিনে ভাটের বর্ণনে শুনিতে চমুকিত চিতে আরেক দিন মোর প্রাণ কহিলে যাহার নাম আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম গুণীগণ গানে শুনিনু শ্রবণে তাহার এ গুণগ্রাম সহজে অবলা তাহে কুলোবালা গুরুজন জালা ঘরে সে হেন নাগরে আরতি বার হয়ে কেমনে পরাণ ধরে ভাবিয়া চিন্তিয়া মনে দাঁড়াইনু পরান রহিবার নয় কহত উপায় কইছে মিলয়ে দাস উদ্ধ কয় আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম এই কথা শুনিয়া ঠাকুর আর বসিতে পারিলেন না একেবারে বাচ্চ শূন্য দণ্ডায়মান সমাধিস্থ ডানদিকে ছোট নরেন দাঁড়াইয়া একটু প্রকৃতিস্থ হইয়া মধুর কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ এই কথা শাস্ত্রনয়নে বলিতেছেন ক্রমে পুনর্বার আসন গ্রহণ করিলেন কীর্তনিয়া আবার গাইতেছেন বিশাখা দৌড়িয়া গিয়া একখানি চিত্রপট আনিয়া শ্রীমতীর সম্মুখে ধরিলেন চিত্রপটে সেই ভুবনরঞ্জন রূপ শ্রীমতি পটদর্শনে বলিলেন এই পটে যাকে দেখছি তাকে যমুনা তটে দেখা অবধি আমার এই দশা হয়েছে যমুনা তটে সেই দেখি এই চিত্র পটে। যার নাম কহিল বিশাখা সেই এই পটে আছে লেখা যাহার মুরলী ধনী সেই বটে এই রসিকমণি মনি। মুখে যার গুণ গাথা দুটি মুখে শুনি যার কথা এই মোর হরিয়াছে প্রাণ পুন কহে পাইয়া চেতনে কি দেখুন দেখাও সে জনে সখিগণ করশ্বাস ঘনে ঘন শ্যাম ঠাকুর আবার উঠিলেন যাদের হরি বলতে ঝরে, তারা তারা যারা জগৎ কারায় যারা মারখে প্রেম যাচে যারা ব্রজের কানাই বলাই যারা ব্রজের মাখন চোর যারা জাতির বিচার নাহি করে যারা আপা মরে দেয় যারা আপনি মেতে জগৎ মাতায় যারা হরি হয়ে হরি বলে যারা জগাই মাথায় উদ্ধারিল যারা আপন পর নাহি বাঁচে জীব তরাতে তারা দুভাই এসেছে রে নিতাই গৌর নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল ঠাকুর আবার সমাধিস্থ ভাব উপসম হইলে আবার আসন গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন কোন দিকে শুমুখ ফিরে বসেছিলুম এখন মনে নাই